আমাদের যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিব যারা এখানে বসছেন বা বসেন আমরা সুরা লোকমান এবং সুরা হজরত আলোচনা করেছি এই সুরার ভিত্তিতে আমরা চল্লিশটি কোশ্চিন করেছি এগুলো আজকে দিয়ে দিব আগামী শনিবার দিন আপনাদেরকে কোশ্চিন করব। আবার কেউ হারিয়ে যাবেন না কেউ পলায়েন না এখানে উত্তর আছে এক কথায় উত্তর দিচ্ছি সবাইকে ইনশাল্লাহ এখানে আছে এক কথায় উত্তর ইনশাল্লাহ আগামী শনিবার দিন আপনাদেরকে প্রশ্ন করবো যে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে পরে শুক্রবার জুমার নামাজের পরে ইনশাল্লাহ পুরস্কার দেওয়া হবে আপনার রাজি আছেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ ভয় পেয়ে হারায় যাবেন না আবার অনেকে লজ্জায় হারাই যায় যে আমি কি উত্তর দিব ওই দায় আমরা কোরআন শিক্ষার আসর করছিলাম অনেকে কোরআন পড়তে পারে না হারাই যায় স্মরণ করে আপনার ডোগর দিয়া মসজিদে ইমাম সাহেব আসছেন যে আমরা এখানে কোরআন শিক্ষার আসর করব। আপনাকে তো সবাই খুব ভালোবাসে আপনি আসেন একটু বুঝাই দিয়ে দেন ওনাদেরকে একটু দার্স দেন ওনারা যেন নিয়মিত কোরআনের আসরে বসে এবং কিভাবে পড়াতে হবে একটু বুঝাই দিন আমি গেলাম মাসাল্লাহ বেশ পঞ্চাশ জন লোকের মতো লোক হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমি বলছিলাম দেখেন আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি অনেকে কিন্তু লজ্জায় হারিয়ে যায় শেষ পর্যন্ত টিকে না আপনাদের এরকম অবস্থা হবে ওই না হবে না হাত তোলেন তো দেখি সবাই হাত তুলছে এখন খোঁজ নিয়ে দেখি মাত্র কয়েকজন আসে তো লজ্জায় পারবে না পারে না এই জন্য লজ্জা করে স্বাভাবিক সবার সমান হবে না। তাই না সবাই একই সাথে পারবে না। কিন্তু করাটা অনেক বড় জিনিস। আপনি করেন নাও তো উপকার হবে আর এই যে সময়টা এখানে কাটাইলেন কাটান দোকানে বসতে পারতেন বড় বড় কাজ করতে পারতেন জরুরি কাজ সারতে পারতেন কিন্তু ওইখান থেকে এখানে বসে যতক্ষণ ছিলেন আমি কিন্তু গতকালকে জুমায় আলোচনা করেছিলাম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 সুরালোকমানের লোকমানের আয়াত সংখ্যা কত চৌত্রিশ লোকমান মক্রা অবতীর্ণ হয় যেখানে উত্তরটা আছে সেখানে দেখেন একটু গারো কালি দেওয়া আছে এগুলো উত্তর আপনাকে মুখস্থ করে আসতে হবে তারপরে আলিফ লাম মিম এটাকে হরুফে মুকাত্ত বলা হয় আপনাকে প্রশ্ন করা হবে আলিফলাম মিম কোরআনে বিভিন্ন জায়গা আছে এগুলো কি বলা হয় আপনাকে মুখস্থ করতে হবে হুরুফে মুকাত্ত আত लाहवाल हादिस शब्द हल गृष्ट आपके बोलते मुनाफिकी सृष्टि লোকমান একজন কৃতদাস ছিলেন জিজ্ঞাসা করবে লোকমান কি ব্যবসায়ী ছিলেন নাকি কৃষক ছিলেন নাকি কৃতদাস ছিলেন আপনি উত্তর দিবেন কৃতদাস ছিলেন লোকমান ছাগল চোরাতেন মানে কি করতেন তার কাজটা কি ছিল ছাগল চড়া বকরি চোরাতেন সবচেয়ে বড় জুলুম কি সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক যারা এখানে ছিলেন তারা বুঝবেন সিরকের গুণা তাও সারা মাপ হয় না দেওয়া আছে এখানে তারপরে পিতামাতা শিরিক করতে বাধ্য করলে তাদের কথা মানা যাবে না মানা যাবে আচ্ছা মানা যাবে না ইসলাম গ্রহণের কারণে কারমা সাতবিন আবি আমরা কিন্তু আলোচনা করেছি মুশ্রিক পিতামাতার সাথে কি খারাপ ব্যবহার করা যাবে না মুশ্রিক পিতা মাতার দেওয়ার দায়িত্ব কি মুসলিম সন্তানের হ্যাঁ মুসলিম সন্তানের যদিও মাতা লোকমান তার সন্তানকে কয়টি বিষয় উপদেশ প্রদান করেন দশটি বিষয় আমল কবুলের শর্ত প্রধান কি বলেছিলাম একটু আগেই দুইটি এখানে আছে। নির্ধারিত সময়ে সলাত আদায় করা কি নফল সন্ন্যত ওয়াজিব কোনটা ওয়াজিব কোরআন আয়াত আছে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 কোন বিশেষ কাজে বাধ্যতামূলক নিয়োজিত করাকে কে তাস বলে কি বলে কি আল্লাহকে বিশ্বাস করত। মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করত আল্লাহ কোরআনে বলছে তাদেরকে জিজ্ঞাসা করো এটা সৃষ্টি করছে কে আকাশ দমি কে সৃষ্টি করেছে তারা উত্তর দিবে আল্লাহ কোরানে আছে কিন্তু তারা ইবাদত করতো না আল্লাহ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 তাহিদে উলুহিয়া তাহিদে আসম আল্লাহ কোন কিছু কে সৃষ্টি করতে চাইলে কিভাবে সৃষ্টি করেন বলেন হ আর হয়ে যায় হ্যাঁ সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক কে সহজ হয় পারবেন কোন কোন নুন নবী তার পিতাকে সাহায্য করতে পারবে না কোন কোন নবী মানে একের অধিক মুহমাদাম আমাদের নবী পিতা কিন্তু মুসরিক আপনারা জানেন অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না আর ইব্রাহিম আলাহাল্লাম পিতাও কি মুশ্রিক তারা তাদের কোনো উপকারে আসবে না কোন কোন নবী তার পিতাকে সাহায্য করতে পারবে না ইব্রাহিম আলাইস্লামু মোহাম্মদ মোহাম্মসাল্লাম এর মাতা কি জানাতে যাবে তিনি আল্লাহ বললেন মা কেন্লা মুশরিক মুমিনদের জন্য এবং নবীর জন্য এবং মুমিনদের জন্য সোবর্ণীয় নয় জায়জ না ফিরুল মুশরিক মুশিকদের জন্য কি করবে ইসতেক ফার করবে এটা মুসলিম শরীর আছে ক্লিয়ার করে বলা আছে পারবে শর্তটা কি ইমানদার হতে হবে আচ্ছা সুরালুকমানে আল্লাহ সারা অন্য কেউ জানে না আল্লাহ সারা অন্য কেউ জানে না এমন কয়েকটি বিষয়ের কথা বলা হয়েছে সুরা লোকমানে আল্লা সারা আর কেউ জানে না এই যে জানে না আল্লা সারা অন্য কেউ এরকম কয়টি বিষয়ত এটি মাদানীর নাকি মক্কি সুরা মাদানী সূরা বনি তামিম গুত্রের শাসক নির্ধারণ করতে গিয়ে কোন দুজনের মাঝে ঝগড়া হয় বনু তামিম পুত্রের শাসক নির্ধারণ করতে গিয়ে কোন দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয় আবু বকর অবু বকর এবং আচ্ছা তারপরে রসুলের সন্নাথ নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করলে হুকুম কি রসুলের সন্নাথ আপনি যদি ঠাট্টা করেন হুকুম কি বিধানটা কি সে কি হয়ে যাবে লোকটা মনাফিক হবে মুশ্রিক হবে কা ফের হবে নাকি পাপাচারী হবে মানে কাফের হয়ে যাবে নিয়ে ঠাক্টা বিদ্যুৎ না করি অনেকে দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করে মহিলাদের বোর করে ঠাট্টা বিদ্যুৎ করে করে না হার ইস্তান থেকে বের হয়ে যাবে তো কঠিন বিষয় রসুলকে ঘরের পিছন থেকে ডেকে ছিল কোন গুত্রের লোকেরা রসুলকে ঘরের পিছন থেকে ডেকেছিল কোন গুত্রের লোকেরা বনি বণিতামিম বণি তামিম গুত্রের কেউ কোনো সংবাদ দিলে সেটা যাসাই বাসাই করতে বলেছেন এটা কোন সুরা নায়াত সুরা হজুরত এই যে আমাদের সুরা আলোচনা করছি মানুষের গীবত করা এটা কোন ধরনের অপরাধ বড় ধরনের অপরাধ কবিরা গুণা দেওয়া সেখানে কেমতের দিন আরো সে নিচে জায়গা পাবে কয় শ্রেণীর লোক